حدث نمبر چھتر لیس عن الله بن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يقول بين السجدتين في صلاة الليل رب غفل لي ورحمني واجبرني ورزقني ورفعني پروكریت اسلام درمه لو شکل جاتیر منوب سمجر جنن سخمائی جبان আব্দুল্লাহ বিন আব্বাস রবিআল্লাহ আনহমা থেকে বর্ণিত তিনি বলেছেন যে আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম রাত্রিকালের নামাজে দুই শেষদার মধ্যবর্তী সময়ে বলতেন রব ফির ওয়ার হেমনি ওয়জবুরী ওয়ার জুকনি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা প্রদান করুন আমার প্রতি করুণা করুন আমার অভাব দূর করে আমাকে সুখদায়ক জীবন জীবনযাপন করার সঠিক উপাদান দান করুন আমাকে রুজি দান করুন আমাকে সুস্থতা প্রদান করুন এবং আমাকে দুনিয়াতে ও পরকালে উচ্চ মর্যাদা প্রদান করুন সোনান ইবনুমাজা হাদিস নম্বর আটশো আটানব্বই সোনান আবু দাউদ হাদিস নম্বর আটশো জামে জামা তিরমিজি হাদিস নম্বর ২৮৪ তবে হাদিসের শব্দগুলি সোনান ইবনু মাজা থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে গরিব বলেছেন আল্লা নসর এবং একচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এই দোয়াটির মধ্যে মানুষের দুনিয়া ও পরকালের জীবনের প্রয়োজনীয় মঙ্গল ও সুখের সকল প্রকার উপাদান রয়েছে এবং সর্বপ্রকার অমঙ্গল থেকে সংরক্ষিত হওয়ার উপযুক্ত উপকরণও রয়েছে দুই প্রকৃত ইসলাম ধর্ম হল সকল জাতির মানব সমাজের জন্য সুখময় জীবন লাভের সুখময় জীবন লাভের সঠিক উৎস সুতরাং যে ব্যক্তি এই ধর্মের অনুগামী হতে পারবে সে ব্যক্তি সুখময় জীবন লাভ করতে পারবে এবং যে ব্যক্তি এই ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে সে ব্যক্তি কষ্টের জীবন লাভ করবে